যেতে যখন বন্যা আসে বন্যা যখন আসে তখন দেখেন না কচুরি বানা ভেসে যায় কারোর সাথে মিশে খড় কুটা গুলো ভেসে যায় কারোর সাথে মিশে আর সেই বন্যার মধ্যে যখন মানুষ ডুবতে থাকে তখন তারা কি ধরে বাঁচতে চেষ্টা করে এই খড় কুটা ডালপালা যা পায় তাই ধরে চেষ্টা করে যে একটু বেঁচে থাকে একটু বেঁচে থাকে মহাশেদানা সে কেমন মিশে যেতে পারছে না সমাজের সাথে বাবার সাথে যখন তারা ইমান নিয়ে চলে আসবে তখন আবার এক হয়ে যাবে এই অমর ইনুল খাপ্তা পর্যন্ত ইমান আনেননি তদিন পর্যন্ত রসুলের সাথে তার কি ছিল চরম শত্রুতা আর যখন ইমান নিয়ে চলে আসলেন তখন তিনি হয়ে গেলেন দ্বিতীয় ফলিফা আল্লাহ দ্বিতীয় পরামর্শ ডাকা দ্বিতীয় শক্তি দ্বিতীয় বাহু আল্লাহ যখন ইমান নিয়ে চলে এসেছে তখনই মমিন ভাই তখনই সম্পর্কে একেবারে এক হয়ে যাচ্ছে একটা দেহ হয়ে যাচ্ছে যতক্ষণ ইমান নামবে ততক্ষণ পর্যন্ত তোমাদের সাথে আমার শত্রুতা চলতেই থাকবে জাতির সাথে ঘোষণা কে পেয়েছে আমি শরিক করি না এই বিষয়ে তোমরা শুনে রাখো যদি মেনে নাও আলহামদুলিল্লাহ তারা আহ্বান করছে আস আমরা মিলে জুলে কিছু একটা করি এই করি সেই করি তখন তিনিও ঘোষণা দিচ্ছেন সম্প্রদায় তোমরা চারে বাদত করাম চারে বাদতো দি নুকুম তোমার দিন তোমার আমার দিন হচ্ছে তাহিতের উপরে যারা থাকে তাদের ঘোষণা জুড়ে জুড়ে আর যারা এই করবে তারা পৃথিবীতে যদি একাও হয় তাহলে সে কি হবে একটা একটা দল নয় সারা পৃথিবীর মাত্র তিনশো তেরো জন মুখের ফুটকার দিয়ে রয়ে চলে যায় চলে যাওয়ার কথা না মাত্র তিনশো জন সারা পৃথিবীর সাথে লড়ছে না সিরিয়া তারপরে রোম পারস্যার মতো কাপড় নাই খালি গায়ে স্যান্ডেল এক বেলা খায় একটা খেজুর খায় তিন দিন পরে আর স্বয়ং তাদের যে ইমাম যে লিডার নেতা তার অবস্থা কি তিন মাস পর্যন্ত বাড়িতে আগুনই জ্বলতেছে না ফিখারি একজন লোক খাবার কিছু নেই যে এত এই মাত্র কয়েকজন লোককে নিয়ে সারা পৃথিবীর মোকাবেলা দাঁড়িয়ে রইলেন আবার দাঁড়াচ্ছেন কিনিয়ে বিশাল বিশাল মাত্র একটা বিপরীতে ডাল একটা লাঠি ভাঙ্গা একটা উ তার কিছু গাধা তাও দুর্বল চলতেই পারে না নিজেদেরও খাবার না দাঁড়িয়ে আসেন আল্লাহ বিজয় দিলেন না বিজয় দিলেন বিজয় দিলেন সে আল্লাহ এখন আছেন না বিজয় এই মোহিনদেরকে সংখ্যায় কম আর সংখ্যাকে বাড়িয়ে দিলেন তিনশো আর আল্লাহ তারা এই তিনশোর সাথে এক হাজার মালাইটা দিয়ে দিলেন এক হাজার মালাইটা দিয়ে দিলেন সেই মালাইকারা এই তিনশো তেরো জনের সাথে লড়াই করেছে সাহি বলছে যে আমাকে খেজুরের ডাল দেওয়া হল আমি ওইটা দিয়ে কাটছি খেজুর ডাল দিয়ে মানুষ কাটা বর্ণনা করছেন যে আমার খেজুরের ডালটা যেন কি করছে আমি নিজেই যাই না সাবিরা সেদিন গিয়ে তাদেরকে যুদ্ধ করতে দেখেছে এবং আবু যাই লোকবাসাইবা তারাও দেখেছিল যে আমাদের বিপরীতে কারা যেন দলে দলে আসতেছে দলে দলে আসতেছে চোখ অন্ধ হয়ে যাচ্ছে দাঁড়াতে পারছে আল্লা রাদা দশ জনের বিপরীতে একজনকে বিজয় করবেন একজনের বিপরীতে জন আসবে আল্লাহ তালা বিজয় করবেন দশ জনের বিপরীতে একশো জন আসবে আল্লাহ বিজয়ী করবেন একশো জনের বিপরীতে এক হাজার লোক আসবে আল্লাহ তারা বিজয় করবেন বিষয়বস্তু কয়টা আল্লাহ তাও এই একটা মাত্র বিষয় সেই ইব্রাহিম আলী ইসালাতাম আলোচনা লম্বা হয়ে যাচ্ছে মনে হয় ইব্রাহিম আলহতালাম তাকে পরীক্ষা তারপরে মূর্তি ভাঙার পরীক্ষা মূর্তির সাথে কথোপকথনের পরীক্ষা তারপরে আগুনে নিক্ষিপ্ত হওয়ার পরীক্ষা তারপরে হিজরতের পরীক্ষা তারপরে বউকে বাচ্চাকে সেই মরুভূমিতে ফেলে একাকি ফেলে রেখে আসা পরীক্ষা সেইখানে আবার ওইখান থেকে প্যালেস্তাইনে চলে যাও ওইখান থেকে সিরিয়া চলে যাও কোন একটা জায়গায় স্থির তাকে বসতে দিচ্ছেন না রাস ভান তারা বসতেই পারছেন না তাহলে তাও এই যে এই অবস্থাটা হতেও পারে আজকে এখানে তো কালকে এখানে আজকে নোয়াখালীতে আছেন নোয়া লোকজন বের করে দিয়েছে চলে গেছেন চিটান চিটানের লোকজন বের করে দিয়েছে চলে গেছেন ভোলা ওইখান থেকে বের করে দিয়েছে এসেছেন ঢাকায় ঢাকায় আসার পরে মারধর করেছে এখান থেকে আবার চলে গেছেন ওদের বাড়িতে ওইখান থেকে ও মাও বের করে দিয়েছে লালা চলে গেছেন সেই রাজশাহী কিন্তু দাওয়াত বউ বাচ্চা না থাকলে দাওয়াতি কাজ করবেন কি দিয়ে নবীরা কি দিয়ে করলেন দাওয়াতটা যদি সত্যিকার ওঠে নবীদের দাওয়াত হয় তাহলে নবীদের চরিত্র গ্রহণ করতে হবে চরিত্রটা নবীদের মতো হবে আর সবার ক্ষেত্রেটা হবে না আল্লাহ সবাই কিন্তু এটা করাবেন না দুচারজন চারজন পরিশ্রম করবে সেই দু চারজন লোকের পরিশ্রমের ফলাফল আর এই দুচারজন লোককে আবার তাদের সাপোর্টে চলে আসতে আবার এরকম লোকজন যেমন তিনশো জন দুচারজন একজন রসুলের আর তিন চারজন উপদেষ্টার সাথী হয়ে দাঁড়ালো কাজ করে যাচ্ছে ইব্রাহিম আলু ইসলাম কি অবস্থা শেষ পর্যন্ত যখন সেই বাচ্চাটা একটু বড় হলো আবার তাকে এক পরীক্ষা নাই যে পরীক্ষা আল্লাহ বা আল্লাহা দাওয়া কাল না ওইলাই কানাবনা কাল মতে আল্লাহ আমি তোমার উপরেই ভরসা করছি তোমার দিকেই আমি প্রত্যাবর্তন করছি আল্লাহ আমি তো কোন দিকে যাই না কোনো মুখে না এক হয়ে তোমার দিকে আছি। তোমার কাছে আমি ফিরে চলে যাব আমার শেষ ঠিকানা তো একাই একটা জাতি কানা উমাতান কানা নিতান এখন যে ব্যক্তি একা একটা জাতি হবে মুহেদ হবে যে দায়ী হবে সে কেমন হবে সবসময় মাথাটা নিচু থাকবে কার কাছে লিল্লা যিনি থাকবেন সবসময় বিনয় চিত্তা নিতুন বিনয় অবনত কেমন রাতের আধারে শেষ দায় পড়ে সে আল্লাহর কাছে চাইতে থাকে আশা পোষণ করতে থাকে দাডিযে থাকে রাতের আধারে একা পৃথিবীর কেউ দেখছে না হিন্দি চ্যানেল না দেখলে ঘুমই আসে না বুড়া জব একই অবস্থা সবার একই অবস্থা যুবতী যুবতী মেয়েদেরকে নিয়ে বাবা বসে বসে উলঙ্গ অর্ধ উলঙ্গ দেখে ভাই বোনরা পাশাপাশি বসে বসে অঙ্গ লঙ্গ ছবি করে থাকে রাতের আধারে দাঁড়াবে কি করে তারা কি করে দাঁড়াবে তারা দায়ী কাজ করেন কেন আপনি একটা জাতির লোক আর এই জাতির একটা বৈশিষ্ট্য হচ্ছে কাঈমাই সে দাঁড়িয়ে থাকে সাজিদান সে শেষ দায় করে থাকে রাতের আধারে কানিতার লীল্লা সে বিনয় অবনত থাকে আর ইব্রাহিম আলহালাতাম সম্পর্কে যে তার দিন যারা মানত মক্কার মশ্রিকরা যারা বলতো যে আমরা দিন হানিফের উপরে আছি তারা বলতো যে ইব্রাহিমের ধর্মটাকেই আমরা মানি আল্লাহ করে দীনা হানিফের মূল বিষয় ছিল আল্লাহ তা আল্লাহ তালা তাদের গুনাগুন বর্ণনা করছেন এরা হচ্ছে তারাই যারা তার রবের সাথে শিরিক করে না অংশীদার স্থাপন করে না অংশীদারে স্থাপন করে না কোন অংশই অংশীদারে স্থাপন করে না আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম থেকে একটি হাদিস রয়েছে বোকারিদে এবং মুসলিমে হাদিসের প্রথম অংশটা আর পড়ছি না দ্বিতীয় দ্বিতীয় অংশ আল্লাহ রসুল সাল্লিসাল্লাম তিনি তার একটা স্বপ্নের কথা বর্ণনা করছেন কার স্বপ্নের স্বপ্ন না বুজুর্গের স্বপ্ন ইসাহের স্বপ্ন স্বপ্ন দেখেই তো তরিকা চালু হয়েছে সেই বিষয়ে আল্লাহ বলছেন যে আমি একদিন স্বপ্নে স্বপ্নের মধ্যে দেখছি কিয়ামতের দৃশ্য তার সামনে নিয়ে আসা হলো দৃশ্যটা কি যে রসুল কিয়ামতের মধ্যে দাঁড়িয়ে আছেন আর তার সামনে দিয়ে একটা জাতিকে নিয়ে যাওয়া হচ্ছে একটা জাতি একটা জাতি যাচ্ছে একটা জাতি যাচ্ছে তার সাথে একজন নবী এবং তার একটা ছোট্ট দল নবীর দলটা কনের ছোট্ট একটা দল ছোট দল কয় জনের হয় তিনজন চারজন তিনজন চারজন বাংলাদেশে তো দলের অভাব নাই কিশোরগঞ্জে থেকে একটা দল এসছে আমার কাছে সে দলের আমির বানাতে এই রমজানের আগে বানাবে কি বিষয় কি কি অনেক কথাবার্তা হওয়ার পরে আপনার কয়জন মিলে বলছে আমরা সারা বাংলাদেশে আমরা কমিটি করে এটা ওইটা সেটা চারজন মিলে সারা বাংলাদেশে সমগ্র বাংলাদেশ ওই যে চাকে দেখেন না সাধারণ পরিবহন সমগ্র বাংলাদেশ পাঁচ টন পুরা বাংলাদেশটা যদি পাঁচ টন হয়ে যায় আমি ছোটবেলায় তাই বলতাম যে পুরা বাংলাদেশে ওজন মনে হয় টন ঠিক আছে सारा देश दल के भारिव कम कबुल कर मात्र कई जन एरपो नबी के देखल नबी के देख लीन उठे तरह एक जन अथवा पुरुष दावत कजन कबुल कर দুজন নবীর দাওয়াত কজন কবুল করলেন একজন কবুল করতে পারে না কেমতের দিন একজন নবী একটা জাতি দেখলেন তার সাথে কোন উন্মতই নেই কোন লোকই তার দাওয়াত কবুল করেনি কোন লোকই নাই তার সাথে নবীর সাথে কোন লোক নেই সে নবী উন্মত ছিলেন না ছিলেন না জাতি ছিলেন না ছিলেন না কোন কারা তার সময়কার যে মানুষগুলো ছিল তারা ব্যর্থ আর আমাদের ইসলামী আন্দোলনের অগ্রনায়ক অগ্রপতি আল্লামা সহ আবুল আলা মজুরি সাহেব ইনি লিখেছেন অনেক নবীর দাওয়াতি জীবনে ব্যর্থ হয়ে গেছেন নবীরা অনেক নবীর নবী জীবনে ব্যর্থ হয়েছেন তারা সফল নবীরা যদি ব্যর্থ হয় তাহলে তাহলে আমি যে কাজটা করছি এটা হচ্ছে সফলতা নবীরা ব্যর্থ তো নবীকে দেখলেন যে নবী তার সাথে কেউ নাই এই মধ্যে একটা বড় জাতি আসে জাতি একটা বড় জাতি বড় একটা জাতি আসলো এবং তার সাথে ইমাম মনে না এটা মনে হয় আমারই উম্মাদাম এবং তার জাতি মুসা এবং তার জাতি এরপরে আরেকটা বড় দল আসলো বিশাল বড় দল তখন বলা হলো যে মোহাম্মদ এটা হচ্ছে আপনার জাতি আপনার উম্মাদ মোহাম্মদ উম্মত আসবে সবচাইতে বেশি তাই না সবচাইতে বেশি সব নবীর সুলদের চাইতে বেশি আসবে তার উম্মাদ বিরাট একটা দল এবং এই দলের থেকে কিছু লোক বের হয়ে সোজা জাননাতে চলে যাচ্ছে কোন হিসাব নিকাশের পরো নেই তাদের সত্তর হাজার লোক তাকে বলা হলো এটা হচ্ছে আপনার উন্মত এবং এই উম্মতের থেকে সত্তর হাজার লোক বিনা হিসাবে জাননাতে প্রবেশ করছে বিনা হিসাবে জাননাতে প্রবেশ করছে কোন আজার হচ্ছে না এই কথা বলে আল্লাহ চলে গেলেন তার বাসার করে। তাহবাদের মধ্যে গুঞ্জন সৃষ্টি হয়ে গেল যে কারা এরা ফিল ইসলাম পালামি শিকা এরা হচ্ছে সেই সমস্ত মানুষ যারা ইসলামের মধ্যে জন্মগ্রহণ করেছে বাপ মা সবাই মুসলিম ছিল সেই মুসলিম পরিবারে যাদের জন্ম যেমন হাসান তারপরে যে সমস্ত তারা যারা ইসলামের মধ্যেই জন্মগ্রহণ করেছে পারিবারিক ভাবে এরা এবং যারা আল্লাহর সাথে কোনো ধরনের অংশীদার স্থাপন করেনি শরিক করেনি বাংলাদেশের এই মুসলিমরা যে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছে আর বাপদাদা সব মিলেই মাজার পূজা করে এরকম না ফারাম ইশরিক্লাহ যারা আল্লাহর সাথে কোনো ধরনের অংশীদার স্থাপন করে না আরেক দলের কাছে জামানো হলো যে আমরা এই কথাবার্তা বলছিলাম আল্লাহ রুসুলাম বলছেন যে না তোমরা যা ভাবছো আসলে এরকম না এরা কাহা তাহলে আল্লাহ রুসুল্লাহাম তাদের গুণাগুণ বর্ণনা করছেন जा ग्रहण करबें इमान उचरे जावा मत इमान होमान तान विन कर কিন্তু এইগুলোর সাথে সাথে তাদের তিন চারটা কাজ থাকবে সেগুলো কি না তারা ঝাড়ফুক চেয়ে নিবে না ভাই খুব অসুস্থ মনটা ভালো নাই মাথায় ব্যথা করতে ব্যবসা বাণিজ্য ভালো না ভাই টুকু দিয়ে দেন সাত আজকাল চুলকায় টাকা আসে না ভাই টুকু দেন না না ঝাড়ফুক চাইবে না কোরআন দিয়েও চাইবে না কোরআন দিয়ে ঝাড়ফুক যায় না না যায় আল্লাহ রসুল করেছেন না করেননি তাকে করা হয়েছে না হয়নি সেটাও চাইবে না চেয়ে নিবে না সেটাও চেয়ে নিবে তাহলে ঝাড়ফুক চেয়েছেন করেছেন জমুল্লাহ তারা ঝাড়ফুক চেয়ে নিবে না একটা এবং তারা গরম কিছু দিয়ে শেক দিয়ে তারা চিকিৎসা গ্রহণ করবে না শ্যাক দিবে না আমাদের দেশে যে যারা সেন্টারিং এর কাজ করে এই কনস্ট্রাকশনের পায়ের মধ্যে লোহা ফুকে লোহা ফুকলে পরে কি করে জানেন আর একটা লোহা গরম করে ঠেকা দেয় দিলে কি হয় ওইখানে যে বিষক্রিয়াটা আছে এটা বের হয়ে যায় সাইন্টিফিক কথা ওইটা তারপরে কি করে আমি একবার আমার পায়ের মধ্যে লোহা ফুকে গেল আমাদের ব্যবসা ছিল সেন্টারিং এর ব্যবসা তো লোহা ফুকে গেল এমন ওইখানে রড মিস্ত্রি ছিল ও করলোকে আমাকে ধরলো ধরার পরে আরেকটা রড মিস্ত্রি চামড়ায় ধরছে আরেকজন এবার পাও চাইটা ধরতে ধরে কি করলো এক লোহা গরম করে আর পায়ের ভিতরে যে জায়গাটা ফুটে গেছে ঢুকায় কাঠি জ্বালায় দিল আর লোহা একটা গরম করে চিকিৎসা তোমাকে মানে ইনফেকশন হবে না কিছুই হবে না বলছে না এটিএস কি দরকার শুধু ফুটাফুটি করার কি দরকার তারপরে এই যে বাচ্চারা এখন ট্যাটো লাগায় রাশিয়া অঞ্চলের মানুষগুলো আগুন দিয়ে হিট দিয়ে এখানে ট্যাটো লাগায় এখানে ট্যাটো লাগায় ড্রাগুনের ছবি দেখেছেন অনেকের হাতে এখানে এখানে ওটা আগুন দিয়ে হিট দিয়ে করে একটা থাকে শুই এভাবে ফুটাতে থাকে সুয়ের মাথায় আগুন থাকে মিছিল বৈধ না কিন্তু লোহা এই যে আমার পায়ে যেটা কথা বললাম বৈধ এটা কিন্তু এই কাজটাও করবে না ছেঁকা দিবে না শরীরে লোহা পুড়িয়ে কোনো ধরনের চিকিৎসা গ্রহণ করবে না কি করবে না ঝাড়ফুক চাইবে না কোন ভাবেই না না আবার নতুন নতুন উদ্ভব হয়েছে আপনার জীবন বৃত্তান্ত কিছু বলা লাগবে না হাত ও দেখবে না আপনার চেহারা দেখে বলে দিবে মামুন তুমি এটা এটা করো অতীতে এটা করেছিল বর্তমান করছো ভবিষ্যতে এটা হবে নতুন একটা পন্দা এসেছে আপনার কাপড় শরীরের কাপড় করেন কি আছে না গাম সঙ্গে বলে দিচ্ছি এইভাবে তারা ভাগ্য গণনা করবে না এতটাই এখন দিয়ে বোঝানো হয়েছে যারা পাখি উড়িয়ে এটা ছিল সেই সময় এখন এই যে নতুন নতুন কৌশল চলে আসতেছে ভাগ্য গণনা করবে না তাহলে তারা কি করবে ও উপরে ভরসা করবে যারা এই কাজটা করবে তারা হিসাবে জানা হিসাবে যাবে কোন আদাল হবে না তাদের যখন মানুষের বিভিন্ন কষ্ট হতে থাকবে সে তারা হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে তাও সব কিছুকে পুরা করার পরে এই কাজটা তারা করবে ঝাড়ফুক চাইবে না আর এইভাবে করে দাগ দিয়ে চিকিৎসা গ্রহণ করবে না ওষুধ খাবে না এবং ভাগ্য কমনা করবে না যে কোন দাঁড়িয়ে গিয়ে বলছেন ইয়া রসুল আল্লাহ আপনি দোয়া করেন আল্লাহজন আমাকে এই সত্তর হাজারের অন্তর্ভুক্ত করে দেন আল্লাহ রসুল বলছেন যে হ্যাঁ তুমি তাদের অন্তর্ভুক্ত আমার জন্য করেন আল্লাহ রুসুল্লাহাম দেখেন যে এইভাবে যদি দেওয়া হয় প্রত্যেককে বলা হয় তাহলে যে আমরা যারা আছি আমরা বঞ্চিত হয়ে যাবো না কেমন পর্যন্ত আর যারা আছে বঞ্চিত না মধ্যে জন্য কতটাই করুণা ছিল তার খুলে রাখলেন এই রাতটাকে স্বামীদেরকে বললেন যে হ্যাঁ ও